আমল কয় প্রকার বলেন তো দেখে আমল কয় ধরণে করা যায় আপনাদেরকে আমাদের সরকার বাড়ি মসজিদে নিয়ে ট্রেনিং দিতে হবে কারণ এখনো এলমি অবস্থানে অনেক দূরে আছেন এলমি অবস্থান আরো উপরে তুলতে হবে এই আপনার আমল দুই রকমের এক ধরনের আমল হলো কালবি আরেক ধরনের আমল হলো বাদানি এক ধরনের আমলকে বলা হয় এত কাদি আরেক ধরনের আমলকে বলা হয় জেসমানি বুঝতে পারছেন কিছু আমল আছে শরীর দি কিছু করা লাগে না এটা কালবে কালবে আমল এই আমলটা হয় কালবেের মধ্যে আরেকটা আমল আছে শরীরে করতে হয় কালবেও করা লাগে শরীরেও কিছু নড়াচড়া করা লাগে যেমন নামাজ পড়বেন এটা কি কালবে করলে হবে যদি আমার ঠিক আছে নামাজ পড়া লাগবে না হবে কলবে নামাজ যায় না নামাজ কলবেও থাকবে শরীরেও কিছু নড়াচড়া করতে হবে কিন্তু কিছু আবাদত আছে শরীরে কোনো নড়াচড়া লাগে না এটা সম্পূর্ণ কালবে দোটাই আবাদত এবং বরং শরীরের তার থেকে কালবে গুরুত্ব বেশি যেমন ধরেন আপনার সেরেক মুক্ত থাকা মুক্ত আপনি তাহলে হিংসা মুক্ত হওয়া এটা কোন ধরনের আবাদত কালবি আবাদত তাহলে লাইলিনের আবাদত হলো দুইটা যেটা আমরা ওই হাদিসটার মধ্যে পাইলাম আল্লাপাকি ক্লিন করে নেওয়া পরিষ্কার করে নেওয়া এক দুই মুসে যে আমার ইমানের মধ্যে আকিদার মধ্যে কোন সেরেক থাকবে না আমার এবাদতের মধ্যে কোন সেরেক থাকবে না তারপরে আমার লেনদেনের মধ্যে না আমার আখলা কোনো কালবে হিংসা লই বসে আছে আল্লাপাকে এই রাত্রে মাপ করেন না তাহলে হিংসা মুক্ত হইলে আল্লাহ মাফ করবেন তাহলে এই গুরুত্বপূর্ণ আমল হলে হিংসা মুক্ত হওয়া কোন নামাজও রাত্রের আমল না জিকিরাজ কারো আমল না আমল হলো সেরেক মুক্ত হওয়া হিংসা মুক্ত হওয়া দুইটা কালবি আমল দুইটা এতে কাদি আমল মানে শরীরে কোন আমল করা লাগবে না আমলটা হবে কিসে কালবি আবাদতার আবাদত এই দুইটা হলো এই রাত্রের আবাদত এর বাহিরে কেউ যদি রাত্রি ফজিলতময় এই জন্য একাকি নির ঘরে যদি কিছু চলা তাদাই করে কোরআন তালাবাদ করে আল্লাহর কাছে কান্না কান্নাকাটি করে তাহলে এটা তার জন্য মোস্তাহ কিন্তু এটাকে এই রাত্রিকে উদযাপন করা এবাদতের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়া তারপরে আপনার বিশাল আকারে আপনি আলোকসজ্জা করা তারপরে বিভিন্ন রকমের এবাদত বন্দে গিয়ে মসজিদে জামাতবদ্ধভাবে বা একাকি করা এগুলো সর্বসম্মতভাবে বেঁধা পৃথিবীর কোনো আলেম মানে যাদেরকে আলেম বলা হয় যারা মানে অরিজিনালি আলেম তারা কেউ এগুলাকে সুন্নত বলেন সবার এগুলো এগুলো আমাদের বেদান স্বার্থের জন্য আমরা সবে বেলা তো এক এক আলেমের এক লক্ষ টাকা ইনকাম হয় তা আপনার ইনকাম করতে হলে আপনার ব্যবসা যদি উন্নতি করতে হয় ব্যবসা ডেভেলপ করতে হয় তো ব্যবসার জন্য নতুন নতুন পলিসি লাগে না ঠিক করা লাগে না সব সময় এক পলিসি দিয়ে ব্যবসা ভালো চলে না ব্যবসার যুগের আবর্তনে অবস্থার আবর্তনে আপনার যদি আপনার এক লাখ টাকা ইনকাম হয় তা আপনি তো আবাদত বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কিছু চালু হয় হওয়াটাই স্বাভাবিক এই জন্য ওইটা কোনো আলেমের বক্তব্য না বা কোনো আলেমের মত না ওইটা হলো ব্যবসায়ীদের মত এটা তার ব্যবসার উদ্দেশ্যে সে বানিয়ে নিচ্ছে এটা কিন্তু কোনো আলেম হানাফি আলেমোনা বেরলভিয়া আলেমোনা কোন আলেম বলেন আমরা বাংলাদেশের যে সকল আলমের আছে এরা তাদের ছাত্র হওয়ার এখনো যোগ্যতা অর্জন হয় নাই তা আলেম বলতে আমরা ওদেরকে বুঝাচ্ছি ওই জাতীয় যারা আলেম তারা কেউ পৃথিবীর এগুলাকে শূন্যত বলেন না এটা সর্বসম্মত এগুলা বেদা আচ্ছা এগুলো দু নম্বর মশাল